আম <coughs> لا نغصب عضو كن ما ضا اي نوع هذه اي ميتا ترجى অন্যসলিম নান মুসলিম নামিলাম দুর্গা আল্লাহ रमजानिक रमजान जदिके अल्लाह तलाकट बल रमजान ना जदिख्युक मत नबीन अल्लाह तला परिणाम मेहनत से, से अल्लाहर बलि रमजानद रमजान पाइप रमजान के कदम लगता हबी एक्टर दवा शिखे गत जुमाना दवा टापे পুরান না তা তো সব দিকে নামে মেহনত করতেছে তারা একই কথা বলছে বক্ত অনেকদিন করবেন এ বস্তু প্রয়োজন নেই কারণে নূতন আবিষ্কার করার অনুমতি নেই নূতন আবিষ্কার করবেন আপনি ধীরে ধীরে ছোট পিছনে রেখে ওইটা থেকে নিয়ে আসবেন ওটা নাকি ওটা দানা চেষ্টা পুরাণ নতুন কোনো প্রতিহ এই জন্য একই গোয়া যত সময় বলা হবে বলা হবে আরো বলা হবে যখন আমাদের এটা মুখুক্ত হয় তাহলে মুপুষ্ট হইলে হবে না আমলে আমরা পর্যন্ত বলা বলি আলোচনা করি আরıklানা ই না না দবা না কি করলো আল্লাহর হাবিবনে না শুনে আস আমরা আমি তো আমার কথা আমাদের এই জন্য আল্লাহ আমাকে আলেদ মানায় আমাকে আল্লাহ আল্লাহ আলেদ বানাইছে আল্লাহর জন্য আল্লাহর হাবিবের কথা কিন্তু আপনাদের দায়িত্ব দিয়ে গেছেন তোমরা বলতে থাকো না আমি সাধারণ মানুষ আমি তাহলে আমি আর তিন কাজ করব আল্লাহ আপনাকে কাজ করবেন তা না হলে এই দায়িত্ব আপনাকে কেন যে একটা কথা যদি ধরো একটা কথা বল এই ধরো প্রথম আহ এই লোয়ারা যখন প্রচার করা এতে ফাইভ আপনার নিজের আমল করার প্রথম আপনি যখন মানুষদেরকে শিখাবেন মানুষদেরকে বলবেন তাদেরকে সময় তারা আমল করবে না করতে কিন্তু আপনি আমলের প্রভিকায় যাবেন দিনের কথা বলা দিনের জাত এরপরে ধারাবাহিক ছিল কথা কখনছিল আমাদের মোটামুটি মনে থাকতে হবে তার মানে প্রয়োজন তাকে একটু সংকুচিত করতে হবে দুনিয়ার চাহিদা দুনিয়ার কামনা বাসনা এমন একটা জিনিস এর কোন শেষ নেই যত বাড়াইবেন বাচ্চাটা কোন শেষ নেই এক হাতির যে কোথায় আসছে নিয়ার বলেন যে তোমাদের এক এক জনকে এই এইরকম সাতটা দুনিয়া দেওয়া হয় এখন এক দুনিয়ার ষোলো আর এখানে কবি কোটি মানুষ এখানে কত রূপ পাই এত বড় দুনিয়া এখানে কবি কবি মানুষ মালিকানা করছে এইরকম সাতটা দুনিয়া আপনার একেবারে যাওয়া চালুয়ার খাতে হতেছে তখনো তুমি অষ্টম দুনিয়ার জন্য আর একটা যদি দেওয়া হতো তাহলে আমার ভালো হতটা দেওয়া হচ্ছে এমন একটা কোনো যদি দরকার আছে হ্যাঁ িয়ার দরকার ছিল এই এক পাওয়ার ভাত খাইতে আর এই এই রাখতে আছে কিন্তু মানুষের খায় মানুষের আশা এত লম্বা ইচ্ছা দিয়েছে আসল আরাম শান্তি নষ্ট হয়ে যাবে বাড়াইতে থাকবে বাড়াইতে তোমার ইচ্ছা বানাই দিচ্ছে মারা লাগছে এই করতে করতে আপনাকে ইচ্ছা দিয়ে আর দিনের কাজের জন্য তো সময় পাবে না বেতকি হলো তেলখানেও খরচ করল এবং দিনের কাজ করার জন্য সকালে একটু বেলাও করলো সেটা আল্লাহ আল্লাহ করবে দুমার পায় না আসবে আমি ছাত্র জীবনে এক মসজিদের তারা নেওয়া করে ঢাকাতে মসজিদ এখন আছে তিন বছর না চার বছর আমি আমি তোমার লাল লাল ছাত্র থেকে বত্রিশ বছর আগে কথা বলি সংস্কৃতির পছন্দ আগ্রহ ওইখানে একটা নৌকানি ছিল আমার সাথে তারা আশ্রম এবং আমার সাথে পরের বছর আমি তাকে অক্তি আওয়াজে পাইলাম অক্য়ার নামাজে তাকে পাইলাম না জুমা আমি এই মহল্লার না প্রত্যেক অফ দেখা হয়েছে আর এক সপ্তাহ আপনার কাছে বন্ধু বন্ধুরা তো বলতে পারিনি আপনাকে আমার তো ওই হয়ে গেছে এবং এইগুলো দেখাশোনা করছে রে জোরদি করছে রে আমি এখন আর জামা পেস্ট তাই কোন রকম কষ্টমস্ত করে জুমাটি এই জামাতে নামাজ করতে পারছে না জামাতে নামাজ পড়া না জুমা কিনা দুঃখ কথা বলি এর পরে কথা আমি গেলাম তারা তো করেছে সেই লোকটাকে জুমা পাই হয়তো পাশে এত ব্যস্ত হয়ে গেছে যে এখন তার জমা পড়ানো সবাই জুমাতে পাই নেই তার জন্য ভালো হতো যত মাল বাড়তেছে ঠিক একটা ইচ্ছা আল্লাহ রসুল হায়াকে বলত যেটা আল্লাহ তারা প্রাণ করেছে দশম পারা বলতে পারত दुआ चाहे दुआ दिन नल्लाध कर राजी अल्लाह सुबाद मंगल চেষ্টা করবের অবশ্যই কিরকম দেখবেন হুজুরের যখন তাকে নিশেষ করুন এই লোকটা মা লাল দোয়া করে আল্লাহ তারপরে গোয়া করে माल मारसे बहुत माल मारे अवस्था जमा चाहते शुभ तहर छो मा शहर का मान तार बकरी एत का এই রাস্তা গুলো মানুষের বকরি নিয়ে সহজকারী কোন মাঠে মজার এখন বকরি মাছ তখন তার हो। तो और माल खाते खाते खाते माल कार একশো বিশটা পর্যন্ত বক্রি যদি কারো থাকে একশো বিশ একটা আমাদের দুটো পূর্ণ হবে দুটা দিতে হবে ওই বক্রের থেকে দুটা বই পক্রি দিতে হবে জাকা দিতে হবে দুশোর পর্যন্ত মাত্র যে আমরা এখনো পথের ওরুম দিতে আল্লা ধরিতের ডা ধরিত মা লক্ষ্মীকে মিলাই পাঠাই দেয় আল্লাহ চাইলে কিন্তু আল্লাহ চাইলে বাবা ভাতরে বিষয় ফ্যামিলি মেম্বার কথা সেই যাবে ডেকোনেশন সেবার আপনার ফ্যামিলি মেম্বার যাবে কম লোক কত পরিমাণে পাশে না সেটা আমি তাহলে দেখাত গরিবের ওটাই তো গরিবটা আসতে পারে চেষ্টা করো চেষ্টা করো আর মাল করে আমার तुम मौसम तुम्हें माल दिए तुम्हें पोषण दायित्व दिए तुम बस तुम्हें जो गरीब दलते चाहबा तुम्हारा अनेक बेड़े जाने তো আল্লাহ কি করতেন পরীক্ষা হয়েছে একজনকে বাড়াইছেন একজন কমাইছেন কমানোর কি পরীক্ষা মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসল শকর গরিবের বাড়ি বাড়িতে খবর দিচ্ছে কার চিকিৎসা হচ্ছে না কারণ খবর দিলেন এইগুলো শপথ এইগুলো শপথ জিল্লা কমিটি ছাত্র তো কলা আছে পুস্তের বেতন হয়েছে কিনা আল্লাহ আপনাকে টাকা দিচ্ছে কি আপনাকে দায়িত্ব আল্লাহটা না দেখা দেবেদর করেন আদর করেন আপনার পাশে আছে আপনি খবর নেন রসুলের বিল্লার আমার কথা মেহমান ছিল খবর নিজে খবর যাই হোক আমি যে কথা বলছিলাম যে এই লোকটা মা তারা সাথে সাথে হয়ে গেছে সে এই বকরিগুলোর জাকা পর্যন্ত দিলা পর্যন্ত এবং শেষ পর্যন্ত সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ तृती अभ्यासर अंतर बुण दिए आलोचना অন্তরে দশটা ভালো গুণ নিয়ে উনি আলোচনা করেছেন হলো নাম শুনলে বুঝলার তকলিকে কিতাবের কিতাব নাকি আত্মসূত্রের কিতাব নাম তখন দিন কিতাবটা কি আত্মসূত দিয়ে একত্রিশ আধ্যায়ের মধ্যে এটা বুঝবেন আল্লাহ থাকতে হবে দেখেন এই লোকটা সন্তুষ্ট না থেকে কি আস আল্লাহ মানা করবো যে গোয়া করেন তাহলে গোয়া পড়বে শেষ পর্যন্ত জামার তরফ করলো দুমা তরফ করলো এবং শেষ পর্যন্ত জাকাত তরফ করলো শেষ পর্যন্ত করে রয়ে গেল আল্লাহ আমাদের তাকে মনে করতো আমরা এই জন্য মাল দিতে তাতে গরিব হইলে আমি ইমানে রক্ষা করতে পারতাম না হাইও টার জন্য আর ইমানটা রক্ষা করার জন্য खूब बस्तुर क्षेत्र करी खूब मत करी स्वजन क्षेत्र सुब्रिया हलस्त अबाध्रस्त विवादग्रस्त लोग सकोर एक जला আরে এটাও সকল এইটা টোটাল সতর্ক দিন শিক্ষা দেন দিনে তাও আল্লাহ জানান ছেলের সকল আল্লাহ আপনাকে মেয়ে দিতে তিনটা মেয়ে যদি কাউকে দেয় তার দুটা যায় একটা যায় आपके पुरानी विद्या शिक्षा दल्लाहद्दीन बोले से जानना जमान नाम प्रतिबंध है अल्लाह जहां दीबेना जो मे गुरु के अल्लाहुद्दीन शिक्षा दे शिक्षा दीब से जब जाए करते मे ছোট বাচ্চাগুলো কি হবে আর এক বাচ্চা আছে কি লিখতেন এই কিন্তু স্বামী স্ত্রী জন চাকরি করতে গেছে বাচ্চা হয়ে গেছে ওরা জঙ্গল করে বাচ্চারা আল্লাহ হুকুম বলছেন আল্লাহ মহিলাদের চাকরি করতে পারে আল্লাহ করতে স্বামী সংসারে পৌঁছে দিচ্ছি সে মেহনত করবে তার একা মেহনতে দেখিয়ে দেবেন নামতে হবে আপনার আল্লাহ এটা কব যে সব মানে নাচতে হবে এরপরে আল্লাহ দিদি দিক দিলে তো আমার আল্লাহ কোনো দুর্বল আল্লাহ হয়ে গেল তাও একদম মেহন কর তার সাথে আল্লাহ খবরটা দিয়ে আমার ওই মহিলা যা দল বাদ বিবাদন স্বামীর সেবাযোগ স্বামীর সেবাযোগ তিন নম্বর স্বামীর ঘর বাড়ির সম্পর্কের বিবাদন তিন নম্বর স্বামীর বাচ্চাদেরকে আল্লাহর অলিবালে মা বন্ধুদেরকে উন্নত শিক্ষা দিল ছোট দু একটাকে সুন্দর থেকে হবে যে বাচ্চা উন্নত শিখলো আর সুন্দরতন যায় খাইলো পড়লো একটু গেলো ঘুমাইলো নিঃসন্দেহে সুন্দরতন যে চলে তাকে আল্লাহর বলা হয় এখন আমাদের মা অফিসে চাকরি করে দাঁড়ায় मनोरंजन दिनिफीन दावाल दी मा बोधा अल्लाह हिबाद कर स्वामी सेवा कर स्वामी संतारे हिफाजत करो সন্তানদেরকে আল্লাহর আল্লাহর বন্ধু বানা দিবে ছোট বাচ্চা ছেলে হোক সুন্দর এই কটাকার তখন যে করবে তো সে চাকরি করবে তখন চাকরিতে নিয়ে গেলেন মহিলাদেরকে যে গাড়ি চালাইলেন হ্যাঁ বিল্ডিং বানাইলেন রাস্তা বানাইলেন এর আমাদের সবার উপর টাকা থাকত প্রত্যেকটা মা তার সন্তানের উপরে ছোটকালে এই মেহনত করে তার ছেলে টাকা দিতে পারে হাজার কলমের হুতায় লাখ লাখ টাকা আত্মস আত্মসাত করতে পারছেন না না কারণ একজন আলের থেকে তার মায়ের পোশাক অনেক বেশি প্রতিক্রিয়ার সৃষ্টি এখন আপনি আমার বিচার করবেন হবে না কেন ওই ফটোকালে তার বাবা বাবা হিনের ধরে থাকো দায়ের মুরগি খাও ওই মায়ের ফটোকা তার গানের भूल सामने बेस कर ले मेर कथा मन बोलिए नस्त पाई कथा चिंता करा दी पुआर चाकर लाइफ कत हो गए गाड़ी है सब गाड़ी बाड़ी कर आक्रम गाड़ी बाड़ी थे তারা হারিয়ে নষ্ট করছে আসল সব থেকে কিন্তু আমরা দুনিয়া তো কিছুটা দেখাই দেয় তারা মোবাইল পথ থাকে না একদম রাস্তায় ধরে সেটা মোবাইল এখনো তো শুরু হয়ে গেল এর জন্য আমি তোমরা বলছিলাম যেগুলো না বলতে চাই এই দায়িত্ব পালন করলে এখন এই সমাজে আল্লাহ তিনের তালিম থেকে আমি আসছিলাম যে মেয়ে হোক যে আশা আপনি তিনের এই পাঁচটাকে আশা করতে পারেন মহিলাদের পাঁচটা দায়িত্ব পেলেন এই জন্য তাকে পড়া তুললেন এই মেয়ে গুলো আপনার মধ্যে দুনিয়াতে কোনো কাজে লাগে না শুধু ইনভেস্টমেন্ট কিন্তু বরং লাভ নেই কিন্তু আসলে তা না খালি ইনভেস্টমেন্ট ওই বেঞ্চে বললেন আপনার সদক তৈরি হয়ে গেছে আপনার বলা হয়নি যখন মেয়ের ব্যাপারে বলা হয় এই জন্য এই হল ছেলে মেয়ের শপথ আল্লাহ দিয়ে ছেলে এইভাবে প্রত্যেকটা আমাকে শপথ আছে আপনি দুনিয়া জিনিসটা ভারত দরকার নেই যত আপনি মোটামুটি করতে পারবেন একটু জন্য আল্লাহ আল্লাহ দিয়ে না বাড়াল কোন আয়াতের কথা নেই যত টোকা সোর্স অফ ইনকাম বাড়াইবা আমি রেজেক বাড়াইতে থাকবো কোনো আয়াত নেই দেখলাম আমাকে কোন আয়াত কোন হাদিজ দেখে না আপনি যত ব্যবসা বাড়াইবেন তত মাল বাড়বে কোন আয়াত আয়াত হাতিজ এই ধরনের আসছে আল্লাহ তা দিদি কে দেন আল্লাহ তা দিদি কে দেন সব আল্লাহ জন্য যার জন্য সব কমাইবেন ব্যবসা করার কোথায় চাকরি করা কোথায় দেখা কমাটা বাহানা আল্লাহ দিতে চায় কিছু একটা ধরে না দিতে চায় এক করে বাড়াইলে হবে না আরামকে আরাম করার দরকার আছে সুস্থ নষ্ট করার দরকার আছে বাবা মা এটা ছড়িয়েছে আল্লাহ বলেন জমিন চাষিকে মেহরবানি করো আমি আরো চলা তোমার ঘরে মেহরবানি করব जमीन दासी के बुझे जमीन दाशी रहा ठीक है একটা মানুষ নামাজ না তাকে হাতে ভাই ধরে মসজিদে আসল মসজিদে আসলেন একটা মানুষকে ইমানের মেমাদের লাগাই দিলেন তার ইমান টাকা হয়ে গেল সে আবার যান নাম থেকে বেঁচে গেল এক অর্থ নামার তরফ করলে কত বছর ও লোকে থাকতে হয় তার থেকে একটা লোকের বাছাই দিলেন এইটা ধরো কি আসল মেহরমান এটা মানুষের মাথায় আসেন এই হাতিত আসল লাইনে আসে নাই তাকে আশা করে তিনের লাইনে আনা বুঝায় আনতে বোমামারে আনতেন সেটা ইসলামে নেই পদ্ধতি বের করলে কিলামকে আনতে হবে সব বিরোধীদের হচ্ছে মোহাম্মদ ইসলামে আনা যায় না ঠিক আছে আর ইসলামে আনা যাবে না করা হয়েছে ইসলামের আসল মহাদেবদেরকে বদনাম করার জন্য ওলামাকে বদনাম করার জন্য জিন্দা কুপি দাঁড়িয়ে বদনাম করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য ইহুদেদের পরীক্ষায় আল্লাহ লোকের লোক দুঃখ করে যারা মস্তিষ্কার আসে মানুষের আল্লাহ দিন গুঁজে মিলে তারা কে তারা কখনো ইসলাম মনে করে ইসলাম মনে করেন বড় কখনো যা হয় সে সন্তানকে ধ্বংস করার মায়া ইসলামে সে তো নয় ইসলামে ধ্বংস করায় আল্লাহ তারা আমাদের যুব সমাজকে ইবাদত করেন পুরামতে আছে সন্ত কান্না খালি ভোমা মাথা শান্ত খাতে ভোমা মাথা তো ব্যর্থ এখন শিক্ষা দেওয়া শাস্তখাতে ভোবা করে जैक का शुरू करते देखे अल्लाह आलमी আমাদের থাকে জগতের কামিয়াজের জন্য বিশ্বাস ইমান হ্যাঁ হাকিদা বিশ্বাসকে ঠিক করা ইমান অর্থাৎ হাতিদা বিশ্বাসকে দুই নম্বর ইবাদত গুলো নদীদের শূন্যত অনুযায়ী করা আজান আছে ওই আজানে শূন্য লোকেরা মসজিদে ঢুকতেছে নামাজ পড়তেছে ওই নামাজের মধ্যে একান্ন শূন্যচ্ছে লোকেরা দিয়ে শানি করতেছে ওই দীর্থিতে শূন্যচ্ছে লোকেরা কাহন দামন করতেছে ওই কাহন দামনে শূন্যচ্ছে কিছু কিছুটা আছে আমি প্রধান রাশিয়া করছি যে আছে ষোলো আন দুই নম্বর পয়েন্ট হলো এই জিনিসগুলোতে হবে আল্লাহ ইবাদতের মধ্যে কি করতে হবে নবীদের জন্য আপনি যে লাইনে রিদ্ধি পাশ করতে চান ওই লাইনটা কোন হালের থেকে মুক্তি থেকে যাত করছেন চার নম্বর হক প্রত্যেকে তার হাত মানুষ না জীব জন্ত বলা হবে কুকুরকে মানে ভয় আল্লাহ বেড়ালকে না খয় না সেই মহিলা বোঝা পাহাচে হয়ে বিড়ালকে না খাওয়ার জন্য আপনি পেঁয়াজ খেয়ে বিড়ি গারে খেয়ে মুখ পরিষ্কার না করে মস্তিদে আসবেন আসবেন আল্লাহ আল্লাহ মারা যাব তোমার মুখের তোমার ভাইদের কষ্ট হবে পেঁয়াজ বস্তিটা আসা নিষেধ কাটা নিষেধ না উল্টা পরিষ্কার না করে বস্তিটা আসা নিষেধ মুখ পরিষ্কার করা বেশ দিয়ে বেশ দিয়ে তার সত্য রঞ্জনা মিলিয়ে দেয় তারপর আসে তো কাটা পেঁয়াজ খেয়ে এইটু পার্লা পদ্মা করে নিজে তাহলে আপনি মালকে ঢোকা হাতি করে তার টাকা মেরিয়ে দিবেন হ্যাঁ মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলে পঞ্চাশ টাকা বেশি রাখবেন